নাকমা দোহ অনস্তু হো আনস্তুহ ও হি মিং সুরি আং খুশি না ও মিং সি মোহাম্মদন অব্দু হোসো জুহ্লদীন মনুকু্লাহ কত কলতমুত নলব তুমিমো ুহ্নহিদতিহসিহুম সিনহুমি إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا, اتقوا الله وقولوا قَوْلًا سَدِيدًا কৌলং لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ হদি হদ মোহাম্মদিন সালাম শরল উমু রি মোহদশা মুহদাসাতিন ফুল্ল মোহদশতিং বিদা ওকুল বিদা তিন দোলালা ওকুল দোলাল সাল আলা আলী মোহাম্মদ কমাস তালা এ ব রাহিমওয়ালা আলী এ বাহি ইন্ন কহমেদ মজে হারিকালা মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ কম বারকালা ইব রাহিমওয়ালা আলি ইবরা কহমি ত মুআ ম মকাররম ওলামাইকার সম্মানিত জাম দিনদার মুসলিম বাইরা আল্লাহরবুল্লা আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে চোদ্দো শত আটত্রিশ হিজড়ি সনের চোদ্দই সাহাবান হওয়ার পরে পনেরোই শাহাবান মাসের মাস মধ্যরজনীতে আল্লাহ রব্বুল্লা আলমিনের ঘর মসজিদে সমবেত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নববি সাল্লাহু আলহাসাল্লাম থেকে আল্লাহ রবুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই আদায় করি সকলে বলি রাত্রিতে সমবেত হয়েছে এখন কি রাত নাকি দিন আলহামদুলিল্লাহ কেউ কেউ এখনো জানা না যে রাত নাকি দিন কোনো কোনো ভাই বলছেন যে রাত আবার কোন কোনো ভাই চুপ করে আছেন আবার কেউ কেউ মনে করতেছেন যে হুজুর আবার এটা কি প্রশ্ন করে রাত না দিন হুজুরের মাথা খারাপ নাকি রাত তো সবাই জানে কি বলেন তাহলে আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে অনেকে এটা এখনো মনে জানেন নাই রাত আগে আসে ইংরেজিতে লেখা যায় দিন আগে আসে আর বাংলায় দিন আগে আসে কিন্তু আরবিতে রাত আগে আসে কারণ কি একটা বাংলা হিসাব ইংরেজি হিসাব এগুলো আসে দিন আগে এখন আরবি হিসাবে রাত আগে আসে কেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এই হিসাব গণনার জন্য মাস গণনার জন্য দুইটি জিনিস আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন যেই দুটি জিনিসকে আল্লাহ রব্বুল্লা আলমীন নিজের পরিচয়ের সাথে সম্পৃক্ত করেছেন এই দুইটি জিনিসের নাম হল আশামসু ওয়াল কামার একটার নাম সূর্য আরেকটার নাম চন্দ্র এই দুইটাই আল্লাহ রবুল্লা আলমিনের অনুগত আল্লাহ সবান তালার কাছে সেজদায় অবনত থাকেন অসংখ্য আয়াত আল্লাহ বলছেন এটা কোন সূরা অন্য কোন সূরা না এটা তো আমাদের কাছে বহুল পরিচিত সূরা বরং কিছু সুরা আছে কোরআন শরীফে যে সুরা বাংলা সুরা বাংলা সুরা বুঝেন বাংলা সুরা আসলো কোথা থেকে বাংলা সুরা আসছে এক ছেলে সৌদি আরব গিয়ে বলতেছে আম্মা সৌদি আরবে সব আরবিতে কথা বলে বাজার করতে গেলে সবজি কিনতে গেলে সেখানেও আরবিতে কথা বলতে হয় আলো কিনতে যাবো সেটাও আরবিতে বলতে হয় মাছ কিনবো সেটাও আরবিতে বলতে হয় বস্তু কিনবো সেটাও আরবিতে বলতে হয় শুধু আরবি আর আরবি এই দেশে আসে দেখলাম একটা জিনিস আছে শুধু বাংলা সেটা কি আজান সেটা হলো আজানটা বাংলায় কারণ কি ওই আজানটা বাংলাদেশে যেভাবে দেওয়া হয় সেখানে আরব দেশেও একইভাবে দেওয়া হয় তাহলে বোঝা গেল ওইটা বাংলা ভাষায় আজান আজান আরবি কিন্তু হয়ে গেছে কি বাংলা এরকম কোরআন আমাদের কাছে বাংলা মনে হয় মানে এত পরিচিত দেখবেন যে একটা আয়াত আছে ইমাম সাহেব কে দেখে না ইমাম সাহেবের খালি আওয়াজ শুনে খতিব সাহেবের শুনতেছে যে ইমাম সাহেব এই আয়াত করতেছে আগাগোড়া প্রথম থেকে পর্যন্ত খোঁধবা কিন্তু কিছুই বুঝে নাই এই জায়গায় এসে বুঝে গেছে কি এই আয়াতটা এত পরিচিত যে আমরা সময় তালাবাদ করি এটা কিন্তু বাংলা আয়াতার মতো হয়ে গেছে এখন আরবি নেই আপনারা এখন সৃজনশীল পদ্ধতিতে আসছেন না হয় বুঝবো যে আলোক পদ্ধতিতে এখন ডিজিটাল যুগে আসেন নাই এখন কি লেখাপড়া আগের মতো আছে লেখাপড়া কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে স্কুলে আপনার আমরা যেভাবে লেখাপড়া করছি যেভাবে পরীক্ষা দিছি এখন এখনকার ছেলেমেয়েরা কিন্তু এই পদ্ধতিতে পড়ে না এখন নতুন পদ্ধতিতে পড়াশোনা সেই পদ্ধতির নাম কি সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতি হল আমিও বলবো আপনারাও বলবেন আমি যেটা জিজ্ঞাসা করব সেটা বলবেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন আপনারা যদি কিছু না বলেন তো বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না আমি আপনাদের কথা বুঝতেছি না থাকাও কিন্তু আল্লাহ রব আলিন মানুষ নামক মখলুকটাকে ইনসানটাকে এমন পদ্ধতিতে তৈরি করেছেন সব কিছুর বহিপ্রকাশ তার চেহারার মধ্যে বোঝা যায় একটা মানুষ খুশি হয়ে গেল চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন যে মানুষটা খুশি চেহারায় তাকাইলে বুঝতে পারবেন একটা মানুষ বিপদে আছে মুসিবতে আছে ইন কোনো মুসিবতে আক্রান্ত চেহারার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন একটা মানুষ আপনার কথা শুনতে বিরক্ত হচ্ছে কথা শুনতে ভালো লাগতেছে না আপনি চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারবেন মানুষটা বিরক্ত হচ্ছে কিন্তু মানুষটা মুখ দিয়ে কোনো কথা বলতেছে না এ জন্য আল্লাফাকুন মানুষদেরকে বলছেন আল্লাহ রব আলমিন দুনিয়ার মানুষদেরকে ইনসানদেরকে ডেকে বলেন ও ইনসান হে দুনিয়ার সকল মানুষ মাগাররাকা ও ইনসান তোমাদের থেকে আমি আল্লাহ আলমে আরো মধ্যে সাক্ষ্য নিয়েছিলাম আলস্ত বিরব্বিকুম তোমরা কি আমাকে সাক্ষ্য দাও নাই যে বালা আপনি আমাদের রব মা যে রব তোমাকে সৃষ্টি করেছেন খালি সৃষ্টি করেন নাই এমন সুন্দর করে তোমাকে সুবিন্যস্ত করেছেন ंदर तुमार मध्य भारसाम्यने तुम्हार नाकटा को जगह देवा दरकार एटा दरकार ना पिछने देवा दर दरकार ना कि डने दे दर दरकार ना कि बामे देरकार आल्लाबीनर आलोक नाकटा सजाई नाकटा जो एखे ना दिए फिशने देवा खावार समय को जिन प्रथम फिशने नहीं जवाब लगत नाकते हम ना खा क्या नाकन दीपा कत कष्ट हतना आल्लाबीन जे जगह मुख दीन से जगह साधे साथे नाकटा दीन आई जगह छोक गुले दीन योक देखे बोलते ये तुम्हार जो हालाल खबर ये मानसर खबर নাক বলতেছে এটা নষ্ট হয় না এটার গ্রাম এখনো ভালো আছে মুখে দেওয়ার পরে তোমার থেকে এক ধরনের লালা আসতেছে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তোমার খাবারটা যাচ্ছে তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোন জায়গায় কোনটা রাখা দরকার সেটা আমি আল্লাহ তোমাকে দেখে দেখে নিজের ক্ষমতা বলে নিজের কুদ্রতে তোমার মধ্যে সুবিন্যস্ত করেছি এরপরে তোমার মধ্যে পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ চেহারা কিন্তু সবাই একরকম একরকম মানে নাকও আছে সবার দুইটা চোখ আছে মুখও আছে দাঁড়িয়ে আছে সব এক জিনিস सकल मात्रारकलानक हिसाब से आल्ला बनाई दीहान चेहरा, चेहरा बोझा जा बुल आलम कूदरत आल्लाक आल्ला सहाज्य तुम शरीर के बनिए से आल्ला सम्पर्क जिन तुम्हें बाधा दिए दिल কোন জিনিসের কারণে তুফান এসে ওই তার কেটে দিছে যে তারের কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আল্লাহর সাথে তোমার যে তাল লোক সেই তাল লোকটাও মাঝখান দিয়ে শয়তানি দূরে কেটে দিছে चेहरा गानी जख कथा कथा की, की बुझते ना कि बुझते এবং সৃজনশীল পদ্ধতিতে ডিজিটাল যুগে চলে আসছেন আচ্ছা বলেন তো দেখি এখন কি মাস আরবি কি মাস চলতেছে মাসাল্লাহ সবাই জানেন এখন মাস সাবান আজকে শাবান মাসের কয় তারিখ এবার তো একটা লাভ শুরু হয়ে গেছে মাসালা কেউ কেউ তারিখ কেও কেউ পনেরো তারিখ তারিখ ধরবেন আর ইংরেজি বাংলায় দিন আসে আগে রাত আসে পরে কারণ কি ইংরেজি বাংলার হিসাবটা আল্লাহ রব নির্ধারণ করেছেন সূর্যের সাথে আর আরবির হিসাবটা আল্লাহ রবীন্দ্র নির্ধারণ করেছেন চন্দ্রের সাথে চন্দ্র উদিত হয় মাগ্রীবের পরে সন্ধ্যার পরে চাঁদ উদিত হয় আর সূর্য উদিত হয় ফজরের সূর্য উদিত হওয়ার পরে দুনিয়ার জাগতিক হিসাব নিকা শুরু হয় চন্দ্র উদিত হওয়ার পরে আখেরাতের হিসাব নিকা শুরু হয় রাত্রির সাথে জান্নাতের সম্পর্ক রাত্রের সাথে সম্ দিনের সাথেও সম্পর্ক আছে তবে তুলনায় আবার আল্লাহর এবাদত বুজুর্গ দিনের থেকে রাত্রে বেশি হয় আপনি আল্লাহর নৈকট্য হইতে হইলে আল্লাহর মোকার হইতে হইলে রাত্রে আপনাকে রাত জেগে তাহাজ পড়তে হবে না আবাদত করতে হবে না আর কেউ জাগ্রত থাকে রাত্রি বেলা ছুরি ডাকাতি দিনের থেকে রাত্রে বেশি হয় যত দেখবেন যত জায়গায় ডাকাতি হয়েছে চুরি হয়েছে খবর নিবেন দিনেও কিছু হয় তবে দিনের থেকে রাত্রে বেশি হয় এক বুজুর্গের ঘটনা আছে রাত্রে শুধু আমি পড়ি না আরো কত আল্লাহর বান্দায় পড়ে আমি উজু করতেছি দেখো আল্লাহর বান্ধা ওই পাশে দিয়ে তাহাজুত পড়ার জন্য ওই বান্ধব উজু করে ওই পাহের থেকে মনে করতেছে আরে সত্য দেশে আমি না আরো তো কত চোর আছে একজন আল্লাহর অলি আল্লাহর বুজর্গ সালহীন আর একজন বড় ধরনের সোর ডাক তাহলে দোনো জনে কাম করছে কি দিনে না রাত্রে দনোজনের কাজ কিন্তু রাত্রে ওই সোরের কাজও বেশি হয়েছে রাত্রে আল্লাবাদুজুগি সব ফজিলতময় রাত বেশি লাইলাতুল কদর বছরের তিনশো রাতের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত কোন রাত অনেকে জানে না কদর উত্তম সুভান তাহলে এটা কি দিন না রাত দেখেন আল্লাহ একবার দিনের থেকে রাত আজকে যে রাত এই রাতের নাম কি সবাই বলে না অনেকে জানা না কি দিনের ফজিলত বেশি না রাতের ফজিলত বেশি রাতের ফজিলত বেশি এজন্য দেখবেন ঈদের রাত্রির ফজিলত এই আর না খেয়ে চুপ করে বসে থাকেন কিন্তু যা ইবাদত করেন দিনে বেশি না রাত্রে বেশি রাত্রে প্রথমে শুরু হয় ইফতারের মাধ্যমে আবাদত ইফতার খাইতেছেন প্যাটবরি আছে। সব খাইতেছেন এখান খাইতেছেন। বস্তা বসতে আপনার আমল্লাম স্বভাব সংযুক্ত হচ্ছে খাওয়াটাকে আল্লাহ এত পছন্দ করেন আল্লাপাক বান্দার দিকে তাকায় তাকায় হাসেন আমি আল্লাহ নিষেধ করেছিলাম খাওয়ার জন্য বান্ধব খায় নাই আমি আল্লাহ খাইতে বলছি এখন আর বিলম্বনা করি। আমার বান্ধা খাওয়া শুরু করছে সোহান মা বাচ্চারা ডাকে ভাত রেডি খাইতে আয় বাচ্চা যদি এসে খাওয়া শুরু করে দে মা খুশি আমার ছেলে ভালো আমার মেয়ে ভালো আমার বাচ্চাটা ভালো খাইতে বলছি খাওয়া শুরু করে দিছে বাচ্চাকে ডাকে বাবা খাবার রেডি খাবার রেডি খাইতে আয় বাচ্চা খালি দুষ্টামের দিকে খেয়াল একবার ডাকে দুইবারে ডাকে তিনবার ডাকে তাও আসে না চতুর্থ যায় মা শুরু করে দেওয়া লাথির বাড়ি শুরু করে না মা হয়ে যায় খাইতে খাইতে আল্লাহ যখন বান্দাকে খাইতে নিষেধ করেন বান্দা খাওয়া থেকে বিরত থাকে আল্লাহ খুশি আবার যখন আল্লাহ বলেন বান্দা কলু আশারাবু এবার খাও এবার পান করো বান্দা দৌড়ায় আসে খাওয়া শুরু করে আল্লাহ বলেন কত অনুগত বান্দা খাইতে বলছি খাওয়া শুরু করে দিছে তাহলে একটু পরে চলা তো তারাবি শুরু হয় তারাবির নামাজ দিনে না রাত্রে তারপরে শুরু হয় শেষ রাত্রিতে সে সাহারি খান সাহারি খান না দিনে খান না রাত্রে খান দেখেন সাথে এবাদত যতগুলো আছে বিশেষ বিশেষ আবাদত এই সব আবাদত গুলোকে আল্লাহ রবীন্দ্র রাতের সাথে সম্পৃক্ত করছেন এবং সাদের সাথে সম্পৃক্ত আহিল্লা। উলহিয়া হাজ আল্লাহ আল্লা বলেন দুনিয়ার মানুষরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন ছাঁদকে আল্লাহরবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষের মামাকিদ ঠিক করার জন্য সময় নির্ধারণ করার জন্য এটা তো আপনাকে সাহারির সময় বলে দিবে তারপরে আপনাকে সিয়ামের সময় বলে দিবে এটা আপনাকে আরও অনেক কিছুর সময় নির্ধারণ করে দিবে রমাদান মাস কোনটা সেটা ঠিক করে দিবে লাইলে মিনশ আবান কোনটা সেটা ঠিক করে দিবে লাইলে কদর কোনটা সেটা ঠিক করে দিবে এইভাবে আপনাকে সকল আমলের মামাকে ঈদগুলো বলে দিবে সোহা তাহলে আমরা রাতের ফজিলতের জন্য সমবেত হয়েছি প্রথমে আসি এই রাতের নাম হলো কি লাইলেতুল নেসপে রান্লাহ রান মাস আল্লাপের নিয়ামত পাকের যত বরকত যত সব সবকিছু দিয়ে আল্লাপাক ভরপুর করে সাল্লা সাল্লামের জন্য আল্লাহাক একটা মাস দিয়েছেন সেই মাসের নাম হল সাহারে রান্না মতো রানেরতময় মাস আল্লাহর এই জমিনে আদম আজ পর্যন্ত মানে মোহাম্মদ রাসলি সালামের ওতের আগ পর্যন্ত কোন ওম্মত কে পাক রমাদান মাসের মতো বরকতময় মাস দান করেন নাই সোহান আল্লাহ কত বড় রহমত আমাদের প্রতি যে আল্লাহ পাক প্রত্যেক উন্মতের উপরে রোজা ফরস করছেন সিয়াম ফরস করছেন কিন্তু কোনো রমাদান মাস দেন নাই আমাদেরকে আল্লাহ রব আলীন যেমন দিছেন সিয়াম পাশাপাশি আল্লাহ পাক আর একটা মাস দিচ্ছেন যে মাসের নাম সাহারে রমাদান রমাদান মাসের মতো বরকতময় ফজিলতময় একটা মাস এই মাসে মূল আবাদত কোনটি কোনটি বলেন তো একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাপাক দুনিয়ার মানুষদেরকে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন কাকে ডাকছেন আপনি ইমানদার না ইমানদার হলে তো আল্লাহ আপনাকে আরেকজনের কথা বলেন কেন আল্লাহ ইমানদারদেরকে ডাকছে আপনি বলবেন যে আল্লাহ আমাকে ডাকছেন আমাকে ডাকছেন এই বিশ্বাস যদি আপনার আমার মধ্যে আসে তাহলে আপনার আল্লাহ প্রতি আনুগত্য আগের থেকে গুণ বেড়ে যাবে দেখো আমার আল্লাহ আমারে ডাকে মানুষ আল্লাহ কাকে ডাকছেন আমার সাথে কথা বলতেছেন আমাকে ডাক দিছেন আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেন ও ইমানদার তোমার উপরে আমি আল্লাহ রাসের আল্লাহানদার তাহলে আগে ইমান তারপরে সিয়াম নাকে আগে সিয়াম পরে ইমান আপনারাই বলেন কোনটা আগে এটা বুঝতে হবে আল্লাহর ডাক বুঝতে হবে আল্লাহর ডাক যদি না বুঝেন তাহলে আমল করিও কাজ হবে না আগে ইমান তারপরে সিয়াম এজন্য আল্লাহাক আগে ডাক দিছেন তারপরে বলছেন কুতিবা কুমু আগে আল্লাহ পাক বলেন না এটা বলেন নাকি আগে ঠিক করতে হবে ইমান তারপরে ঠিক করতে হবে সিয়াম এখন এইভাবে দেখেন হাদিসের মধ্য নবে বলছেন বলেন যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে শর্ত হল ইমান যে ব্যক্তির লাইলে তুল কদরের রাত্রিতে আবাদত করবে শর্ত হইলো ইমান যদি করে গুফেরা লাহু মা আপনার রোজা রাখতে হবে ইমানের সাথে তারা বি পড়তে হবে ইমানের সাথে লাই কদরে দাঁড়াইতে হবে ইমানের সাথে ইমান যদি সাথে নিয়ে না দাঁড়ান আপনার সিয়াম আপনার কেয়াম আপনার কোনো উপকারে আসবে না আবদুল্লাহ ইবনে উবাই তাদের সামনে এসেছিল আবদুল্লাহ ইবনে উবাই ও কিন্তু রমজান মাসের উদা রাখতো নবী সাল সালামের পিছনে তারা আদায় করতো লাইতুল কদর এ নিসামের সাথে আবাদত করত করতো না আল্লাহর সাল্লা পিছনে তারা বি সেই নবী সাল্লা জামাতে সোলা দাদাই করছে এগুলো গেল কই কারণ সে আগে আমাকে ইমান ঠিক করতে হবে ইমান বিশুদ্ধ করতে হবে ইমান বিশুদ্ধ করার জন্যই এই এজন্য আগে রমজানের কথা বললাম রমজানের সাথে এই রাত্রের গভীর একটা সম্পর্ক আছে রমাদানের সাথে মুরব্বীরা কিন্তু এখন ফেসবুক চালাইতে জানে মুরব্বীরা ইউটিউব সালায় মুরব্বীরা এখন আধুনিক আধুনিক সব জিনিস ব্যবহার করেন আবার মুরব্বীদের থেকে আরো বেশি আগানো ছোট ছোট বাচ্চারা দেখবে যে আপনি আমি যেটা না। সব বিজ্ঞানী হয় দুনিয়াতে এসে যাচ্ছে কারণ দুনিয়াতে বিজ্ঞানের হাওয়া চলতেছে এই জন্য সে বিজ্ঞান নিয়ে দুনিয়াতে চলে আসতেছে তাহলে প্যান ড্রাইভ যখন আপনি डाटाउटारे भाई अपन कम्पिटारे पैन ड्राइव ढुकान ওই ভাইরাস কিন্তু আপনার কম্পিউটারে ঢুকে যাবে আপনার কম্পিউটার নষ্ট করে দিবে। এখন আপনি কি করেন ওই প্যানড্রাইভ ঢুকানোর সাথে সাথে আপনি প্রথমে অ্যান্টিভাইরাস দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেন কোনো ভাইরাস আছে কিনা না ভাইরাস মুক্ত আপনি করে নেন আগে আগে প্রথম কাজ হলে ওইটাকে ভাইরাস মুক্ত করতে হবে ভাইরাস মুক্ত করার পরে আপনি এখান থেকে ডাটা ট্রান্সফার করবেন আপনার এখানে নিয়ে আসবেন কিন্তু ভাইরাস সহ যদি আপনি নিয়ে আসেন আপনি ডাটা নিয়ে আসলেন কিন্তু এই ডাটা ওপেন করতে পারবেন না একটা ক্লিক করবেন আরেকটা খুলে যাবে একদিক আসছে এই রমাদান মাস হলো আপনার জীবনের সকল গুণা মাপের মাস এই রমাদান মাস হলো আল্লাহর রহমত লাভ করার মাস এই রমাদান হলো জাহান্ন থেকে বাঁচার মাস কিন্তু আপনাদের ইমান কি শুয়ে গেছে না দাঁড়াই আছে বলেন তো দেখি ইমান সবাই বলে না দেখি আপনাদের ইমান কি দাঁড়াই রয়েছে না শুয়ে গেছে হ্যাঁ বুঝবেন আমার ইমান এখনো কিছু শক্ত আছে দাঁড়ানোর মত ক্ষমতা আছে ফজরের আজান শোনার পরে যিনি ওই শোয়া থেকে দাঁড়াইতে পারেন না বসতে পারেন না উঠতে পারেন না বুঝবেন এই শুয়ে যেরকম আছে আমার ইমান দাঁড়ানোর হঠাৎ করে যদি আপনার প্রস্রাবের ব্যাগ হয় আপনি কিন্তু রাতের তিনটায় দৌড় মারি উঠে টয়লেটে দৌড় দেন দৌড় দেন না তিনটা বাজে প্রস্রাবের ব্যাগ হয়েছে না প্রস্রাব করবো না চারটায় কর্ম পাঁচটায় কর্ম ছয়টায় কর্ম এরকম বসে থাকেন রাতের তিনটা বর্তমানে তো ঘরের মধ্যে টয়লেট আছে এক সময় ছিল ঘরের মধ্যে টয়লেট ছিল না প্রস্রাব করতে হইলে ঘরের থেকে বাহির ওই অনেক দূরে যাইতে হইতো রাতের তিনটায় ভয় পাইতো এই রাত্রিবেলায় যদি বাহির ওই বাইরে শোধ থাকে ডাকাত থাকে সন্ত্রাসী থাকে বুথ থাকে সবচেয়ে বেশি টয়লেটের কাছে বুথ থাকে বুথের ভয় বেশি এই জন্য ঘুম থেকে উঠলে আরও দুজনের সহ টানি তুলি বাইরে আমি একটু টয়লেটে যাবো প্রস্রাব করবো বলে না আল্লাহ আপনার প্রস্রাবের কারণ হলো আপনার প্রস্রাবের আপনার কিডনি এখনো শক্তিশালী আছে এই আপনার কিডনি আপনার শরীর আপনাকে খবর দিচ্ছে তোমার শরীরে প্রস্রাবের ব্যাগ হয়েছে তাড়াতাড়ি গিয়ে তোমার প্রস্রাবের থলিটা খালি করে আসো রাতের থাকতে চারি না যদি এরকম ডাক দে বুঝতে হবে আমার ফাঁকসলি এখনো সুস্থ আছে কিন্তু আপনি রাতের দিনের বেলাও ফ্যাটে কোনো খবর দিল না খবর না দিয়ে বিছানার মধ্যে আপনি সারাই দিছেন কাম তাহলে বুঝবেন যে আপনার প্যাটের অবস্থা সুস্থ নাই পেটের অবস্থা খুব খারাপ কি বলেন আপনারা কোনো সিগন্যাল দিল না কিছু করলো না অটোমেটিক না আপনি জানেনও না প্রস্রাব বাইরে গেছে পায়খানা বাইরে গেছে তাহলে কি আপনার পেট সুস্থ আপনার ফাঁকস্থলী সুস্থ নিশ্চিত ধরে হবে আমার পেট অসুস্থ আমার প্রস্রাবের লাইন গন্ডগোল হয়ে গেছে ঠিক একই ভাবে ফজরের আজান শোনার পরে বিছনা থেকে তুলতে পারল না আপনার প্রস্রাব তুলতে পারছে পায়খানা তুলতে পারছে অনেক কিছু তুলতে পারছে কিন্তু এটা আপনাকে ঘুম থেকে তুলে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই বুঝবেন আমার ইমান অসুস্থ হয়ে আপনি যে ইমান নিয়ে আপনি দশ গজ পঞ্চাশ গজ একশো গজ দূরে মসজিদ পর্যন্ত আসতে পারেন নাই আমার বাইরে জেনে রাখুন দূরে। জান্নাত আমার আপনার বাড়ির কাছে না যে ইমান আপনাকে কারণ হলো এই ইমান যে জান্নাতে আপনাকে নিবে সেই জান্নাতের রাস্তা অনেক কঠিন রাস্তা সেই ফুলসারাতের রাস্তা খবর তো শুনছেন ফুলসারাতের খবর শুনছেন অনেকে এখনো শুনে নাই কেয়ামতর ময়দান এমন ময়দান যে সমস্যা বাঙ্গালির অভ্যাস হলো একটু পিছনের দিক দিয়ে কিভাবে লুকাই যাওয়া যায় কেয়ামতর ময়দানে যদি কোন বাঙালি চেষ্টা করে কেয়ামতর ময়দানের এই কঠিন অবস্থা থেকে একটু লুকাই যায় ফালাই যায় ফালানো রাস্তা আছে আরে কে আমার তোর মানে কিসের বিচার একটু পালাই যাই এদিক দিয়ে কোনোদিক দিয়ে পালানোর সুযোগ আছে কিনা খুঁজতে থাকবে যদি বেশি চালাক হয় তো পালাইলে কোন জায়গায় আল্লাহ হাজি ওই জাহান নামের উপর দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সেই ফুলসার নামক কঠিন জায়গাটা ওই ব্রিজটা বানিয়ে রেখছে ইমান আপনাকে ঘুমানো থেকে তুলে মসজিদ আনতে পারলো না দশ গজ বিশ গিদে দূরত্ব সামান্য একটু দূরত্ব রাস্তায় আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না বুঝতে হবে আমার ইমান এত অসুস্থ এই ইমান একেবারে শুয়ে গেছে এবার বুঝতে পারছেন ইমান দাঁড়ানো আছে শুয়ে আছে পরীক্ষা করে নিবেন সবাই এখনো তুমি ইমানদার আছো নাকি মুনাফেক আছো এটা থার্মোমিটার দিয়ে প্রতিদিন মাপি ফেলবা ইমান মাপার যন্ত্র আছে আস না জ্বর মাফার যন্ত্র আছে ডায়াবেটিস মাফার যন্ত্র আছে একটু ব্লাড দিলে সাথে সাথে খবর হয়ে যায় কত আছে হয় না প্রেসার মাফার যন্ত্র আছে লাগাই দিলে সাথে সাথে বলে দে আপনার শরীরে কত ডিগ্রি আল্লা রসুল বলেন যদি তুমি জামাতে হাজির হইতে পারো আর ফজরের জামাতে হাজির হইতে পারো আমার এখনো ইমান কিছুটা আছে একশো পার্সেন্ট মুনাফেকি ঢুকে গেছে বলে বাকি তিন উক্ত তো হুজুর পড়ি দুই উক্তলাম না তাহলে কি মুনাফেক হয়ে গেছি বাকি তিন উক্ত পড়লেও আপনি মুনাফেক আপনি ইমান দার নাকি আপনি মুনাফেক আমার সম্মানিত ভাইরা পবিত্র মাহের মাদানের আগে এই লাইলে রজনীতে আল্লাহর একটা পাইকারি ডিসকাউন্ট দেন পাইকারি ডিসকাউন্ট পাইকারি ডিসকাউন্ট বুঝেন আমরা বাঙালি কিন্তু সব সময় খবর রাখি ভাটা কোম্পানি কোন সময় ডিসকাউন্ট দিবে জুতা কিনতে হবে কোন মার্কেটে এখন ডিসকাউন্ট দিছে ওই কাপড় সাপড় কিনতে হবে মহিলারা বেশি খবর রাখে যে অমুক জায়গায় কমাই দিছে চল্লিশ পারসেন্ট বাস যাই বাজার করে সব শাড়ি লুঙ্গি কাপড় সাপড় নিয়ে আসতে হবে তাহলে আল্লাহ রব আলী নয় এই মাহের মাদানের আগে একটা সনদে আসার কারণে আটজন দুর্বল মিলে এটা শক্তিশালী হয়ে গেছে এটা এখন দুর্বল নাই আটজন মুরব্বী আটজন বুড়া মানুষ এক কাজ ধরছে আর একজন যুবক যুবক কিন্তু জনের সাথে পারবে না কারণ আটজন দুর্বল হইলেও আটজনের হাত কিন্তু ষোলোটা আর একজন শক্তিশালী সোনান বলেন সাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহর বান্দাদের দিকে সৃষ্টি জগতের দিকে পাক দেখেন মনোনিবেশ করেন তাহলে বুঝাতে আল্লাহ রব আলমিন আমাদের দিকে এই রাত্রি একটু নজর দেন বিশেষ নজর স্পেশাল নজর এই স্পেশাল নজরটা দেওয়ার পরে কি করেন ভাইয়া গফিরুল ইজামি খালকিহি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে পাইকারি করে দেন কিন্তু আল্লাহ রসুল বলেন রাখো দুই শ্রেণীর একরকমের মানুষ হলো ইসরিকিন মুশ্রিকদেরকে আল্লাহ রব আলমিন মাফ করেন না আরেক ধরনের মানুষ আছে হিংসুক নিন্দুক এই হিংসাকারী মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না তাহলে আজকে রাত্রে যত এবাদত মন্দি করেন যত আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিন্তু আপনার আমার আমলের মধ্যে যদি সেরেক থাকে মধ্যে যদি সেরেক থাকে যদি মহামালাতের মধ্যে সেরেক থাকে আখলা মধ্যে যদি সেরেক থাকে যত এবাদত যত কান্নাকাটি যত কিছু করি আল্লাহরবুল্লা আলমিন আমাকে আপনাকে মাফ করবেন না আও যদি অন্তরের মধ্যে হিংসা বিদ্যমান থাকে তাহলে যত ইবাদত করি যায় কিছু করি আল্লাহ আপনাদের মধ্যে সেরেক আছে নাকি এই এলাকায় মনে হয় নাই নাকি না সবাই মনে হচ্ছে চুপচাপ মনে হচ্ছে নাই বলে সেরেক এ বুঝি নেই আছে কি নাই এটাই তো বুঝি নাই আগে मानु शरीर रोग सबसे कठिन एडस कैंसर हार्ट एटक ब्रेन स्ट्रोक कठिन कठिन रोग आ ইমানের কতগুলা কঠিন কঠিন রোগ হয় সবচেয়ে কঠিনের সাথ করেছেন ও বাবা খবর জীবনে কোনো দিন আল্লাহর সাথে কারণ হলো মহা অপরাধ ভয়ঙ্কর তম ঘুনা জুলমে আজিম জুলমে আজিম কঠিনতম অপরাধ আব্দুল্লা আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ দেখি সবাই দেখে মুখ বন্ধ করে বসে থাকে তাহলে বোঝা যায় এখনো সবাই প্রাইমারি স্কুলের ছাত্র এখনো হাই স্কুলে উঠতে পারেন নাই এলমি থেকে বুঝা গেছে যে আপনাদের আমি তো আজকে প্রথম ক্লাস নিতেছি প্রথম ক্লাসে বুঝতে পারছি যে আপনারা এখনো প্রাইমারি লেভেলের পৌঁছতে পারেন না এটা আমাদের খালি কালবের মধ্যে লুকে লুকিয়ে রাখলে হইব নাকি মহব্বত প্রকাশ করতে হবে মহব্বতের সাথে যখন নবী সরাসরামের নাম শুনবেন সাল্লাস এটা বলতে এত বিরক্ত কেন এত কঠিন কেন খাইলাম মোল্লা সিনলাম না বলে না বিষয় অহংকারের বিষয় যে রাসুল নিয়ে এত অহংকার এত গর্ব যে রাসুলের এত না হলে। যে রাসুলের পদ্ধতিতে কোনো আবাদত না হলে। আল্লাহ কোনো এবাদতে কবুল করেন না সেই রাসুলের নাম শুনলে এত বুখালতি কিসের কৃপনতা কিসের কোন কৃপনতা এই জন্য বলা লাগবে না নবী সাল্লা সাল্লামের নাম শুনলেই কেউ যদি বলে রাসুল সাল্লা সাল্লাম নবী সাল্লাম আপনি নিজে নিজে সাল্লু আলহিহি সাল্লাম সাল্লাইসাল্লাম এক হাজার বার উচ্ছারণ হলে এক বার বলবেন পূর্বেকার যুগের মহাব্দিলেট দুটা হাদিসের কিতাব গুলা যে লিখেছেন যতবার এসছে কলার রসুল তারা ওই সংক্ষেপে ব্রাকেটের মধ্যে সোয়াদ একটা লাগাই দেন নাই সম্পূর্ণ লিখছেন সাল্লু আলাই এই লিখতে গিয়ে তারা বিরক্ত বোধ করেন নাই একটা হাদিসের কয়েক হাজার মুখে দিয়ে আসতে চায় না আল্লাহ রসুলকে বখিল বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ সাল্লাইসালাম কোন গুণাটা কোন অপরাধটা আল্লাহর এটাই হলো সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় অপরাধ পাক বলছেন ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারি হাদিস কুৎসির মধ্যে সহি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রবাহ আলমিন বলেন মাল্লা করা আমি আল্লাহর সাথে কোনোদিন পরিমাণ আমি আল্লাহ রবিন কেয়ামতের ময়দানে আমার ওই বান্দার সাথে যেই পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাজির হবে আমি আল্লাহ সেই পাহাড় পরিমাণ নিয়ে তার সাথে কেউ যদি হিমালয় পাহাড়ের সমান গুণা নিয়ে আল্লাহর কাছে হাজির হয় আল্লাহর আলম ওই হিমালয় পাহাড়ের মতো রহমত নিয়ে হিমালয় পাহাড়ের মতো মাঘ নিয়ে আল্লাহর ওই বান্দার সাথে মোলাকাত করবেন সকল আমল বরবাদ করে দেন সুরাজ্টি নম্বর আয়াত আল্লাহ রাসুল করে বলেন আমি আল্লাহ সমস্ত নবীদেরকে এই বিষয়ে করে জানাই যাবে যত নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন সেরেক করবেন সব বরবাদ কেমন ময়দানে যা দেখবেন যে কিচ্ছু নাই আমলের মধ্যে খালি কিরে আমি এত বস্তা বস্তা আমল করছি গেল কই যাওয়ার কারণ কি ওই যে সেরেক কারণে সব আমল বরবাদবা আবার আমার জান্ন যে লোক আমার সাথে আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিজ আল্লাহর সাথে সেরেক করলে আল্লাহর জান্নাত আল্লাহাক হারাম করে দেন তাহলে লাইলেতন সাবান সাবানের মধ্যরো আজকে আজকের এক নম্বর আমল কি মুক্ত হওয়া আমার কোন আকিদার মধ্যে আমলের মধ্যে কথাবার্তা আখলাকে মোয়ালাতে কোন সেরেক থাকা যাবে না দুই একটা সেরেকের কথা বলে দি ইঙ্গিত দিয়ে দি তাহলে বুঝতে পারবেন সেরেক কে জিনিস আল্লাহর জন্য যেই আবাদত করা হয় এই আবাদত অন্য কারো জন্য করা এটার নাম সেরেক এক সোজা বাঙ্গালী কথা সেটা হল আল্লাহ কারো জন্য করলে সেটার নামে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে সেরেক যেমন ধরেন স্যাজদা সি নামাজে স্যাজদা করি না করা কি আল্লাহর আবাদত স্যাজদা করা আবাদত না কোন ফের সাজদা করবেন তখন এটার নাম সেরেক এবার বুঝতে পারছেন সেরেক আল্লাহ করবেন সাজদা যত হাজার বার করবেন সারা রাত করবেন আপনার আমল শুধু আবাদতের সবাব লেখা হবে এটা কি হবে সব শেষ বরবাদ আপনি আপনি মুসরেক এটার নাম সেরেকালকে সাহাবাহাম সাজদা করতে চাইছেন আল্লাহর জমিনে সবচেয়ে সারা মানুষকে আপনাকে দেখি অনেক ছোটস পর্যন্ত এসে আপনাকে সাজদা করে আবার দেখি মাঝে মাঝে যখন আপনি কোথাও যান দিক থেকে আপনাকে চতুষ পর্যন্ত করে ওট করে বকরি করে বিভিন্ন জন্তু করে আমরাও একটু সাজদা করতে চাই আপনাকে যদি একটু সাজদা করি আমাদের মনে অনেক ভালো লাগবে শান্তি লাগবে খুব ভালো কথা না মজার আরো সাজা কিন্তু যে সে লোককে করতে চাচ্ছে না করতে চাচ্ছে আল্লাহ রসুল দুনিয়ার মানুষ এই সোনালী অক্ষরে লেখে রাখো এই বাক্যটা আমি রসুল তোমাদেরকে জানাই দিলাম উ বধু রব্বা করবা শুধু তোমাদের রবের কাকে একমাত্র আল্লাহকে খালি আল্লাহ না একমাত্র আল্লাহকে আর আমি আসল কি করবা ওয়েমু আমির আসল কে সম্মান করবা আমি আসল সম্মান করবা সম্মানের উপরে দৌরাম ইমান আসে না। একমাত্র আল্লাহর হক একমাত্র লাগাইতে হবে একমাত্র নাম তাও একমাত্র বাদ দিলে সেরেক এটা বুঝতে হবে এই জন্য আল্লাহাক দেখেন এইটার শক্ত দলিল হলো মানে অনলি ফক মানে কি আরবিটা বুঝেন না কিন্তু ইংরেজিটা তো বুঝছেন নাকি একমাত্র আল্লাহর যদি একমাত্র না হয় আল্লাহর আবাদত করি আবার রাসুলের আবাদত করি সে লোক ইমান থাকবে সেরে একমাত্র আল্লাহর করলে সেটাই ইমান আচ্ছা শোনেন এরপরের অংশ বলা হচ্ছে আমি অনেক বিপদে আছি আমার একটু বিপদ থেকে বাঁচাই দেন হুজুর আমার ছেলে হয় না আমার একটা ছেলে দেন হুজুর আমার এটা দরকার আমার একটু দেন এটাও সাইলেন আবার কতক্ষণ পরে হুজুর চলে যাওয়ার পরে আল্লাহর কাছে এটাকে ইমান হবে না সেরেক হবে একমাত্র যদি আল্লাহর কাছে চান সেটার নাম ইমান সেটার নাম তহিদ যদি আল্লাহ চান আবার আমার কাছেও চান এটার নাম সেরেক বাঙালি সেরেক বুঝে না বুঝতে পারছেন এই জন্য একমাত্র আল্লাহর আবাদত একমাত্র আল্লাহর কাছে ছাওয়া এটা তহিদ আপনি আজকে রাত্রে আল্লাহর কাছে যা দরকার কথা বুঝতে পারছেন এই জন্য প্রথম মনে রাখবেন আবু জেহেল আবু জেহেলের নাম শুনছেন কে এই লোক কে বলেন তো দেখে আরো নবী দি পরিচয় দে হজে যাওয়ার পরে যারা হজে গেছেন হাজি সাহেব আছেন না এই হাজি সাহেব নাই আজকে কেউ আলহামদুলিল্লাহ আছে অনেক হাজির সাহেব আছে হাজি সাহেবদের বড় ধরনের একটা আকাঙ্ক্ষা থাকে মুরব্বীরা যায় জিজ্ঞাসা করে হুজুর আবু বাড়ি কোনটা একটু দেখায় অনেকে আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আবু বাড়ি কোনটা একটু দেখায় কারণ কি মুরুবহেলের বাড়ি খুঁজেন কেন ওই বাংলাদেশ থেকে এত কষ্ট করে আসছি জীবনে আর আসতে পারি কিনা জানি না তার বাড়িতে যাই একটু ভালো করে প্রস্রাব ফাইখানা করে আসি বাংলাদেশ থেকে শুনে গেছে যে আবু জেলে বাড়িতে সবচেয়ে বড় টয়লেটটা তোর জীবনে সার্থক যে এর বাড়িতে যাই একটু পাইখানা করে আসছে অনেক মুরব্বী এই কাজ করে আসছে এটা করা হইলে আবেগের কারণে এই বিয়াদব এই শয়তান আমার রসুল কষ্ট দিছে बड़ नेता बड़ लीडर आबू जेहल बुजते नबी सल्लम वंशधर हवा এটা যেমন গর্বের বিষয় আনন্দের বিষয় আবার নবীলের বংশধর হয়ে এখন আবু জেহলে বংশধর এরা যদি কয়ে আমরা মোহাম্মদের বংশধর তাহলে কি এটা নবীলামের রাসুল হবে আজকে কত বন্ধ আউ্লাদ রাসুল বাইরেছে নামের আগে লেখিরাকে আউ্লাদ আউ্লাদ রসুল সব আউলাদসুল কয়জন সঠিক আউ্লাদবেন মানে আমার নামের আগে আপনাদের এখানে প্রচার করতো যে আজকে আমাদের মসজিদে আসার পরে বয়ান করবে আউলাদ রসুল মুফতি ডক্টর ইমাম যে আরো কত মানুষ আসতো খালি রসুল দেখার জন্য আসলে আউ্লাদ রসুলের নামে বন্ড প্রতারক রাসুলের আউলাদ করা এই আমরা যে কথাটা বলতেছি আবু জেহেল সভাপতি মোতাবাল মসজিদে হারামের বাইতুল্লাহ একজন মোতাবাল্লি একজন সভাপতি এই আবু জেহেল যখন বদর যুদ্ধে যায় সহিয়াল বখারের হাদিসে আসছে আবু জেহেল বদর যুদ্ধে যাতেছে বদর যুদ্ধে যাওয়ার সময় বায়ুল্লার গিলাব ধরি আল্লাহর কাছে কান্দছে কার কাছে কান্দে আল্লাহর কাছে আর কোথায় কান্দে। কাছে কান্দতেছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদের বাপদাদার দিন বাপদাদার ধর্ম আমাদের বাপদাদা যেই মিল্লাতের করেছিল মিল্লাতে আব্দুল মোতালিফ সেই মিল্লতে আব্দুল মোতালিফকে আমাদের এই বংশের একটা খারাপ ছেলে সব নষ্ট করে দিতেছে সব ধ্বংস করে দিতেছে আল্লাহ এই আল্লাহের মালিক ছেলেটাকে ধ্বংস করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করিও কি বলবেন আমিন বলবেন আবু জাহেলের দোয়া এটা আসলের দোয়া না আবু জাহেল দোয়া করতেছে কার কাছে দোয়া করতেছে আল্লা কোথায় দোয়া করতেছে আবুদেহেল তো আল্লাহর কাছে আবুজেল কাপের কেন আবুজেহল কে আমরা মুর্শিক বলি কেন ইমান দার আল্লাহর কাছে দোয়া করছে না কামদি আল্লাহর কাছে বাইতুল্লাহ গিলাব্দি দোয়া করছে কিন্তু तर आकी छोट खाटो जिन आल्ला ठीक ना कारण आल्ला खाली बस ही ना कि आल्ला कत कह তা আল্লা কাজের মধ্যে আমার একটা গরু লাগবো একটা ছাগল লাগবো একটা বিপদে আছে সবকিছু যদি আল্লাহরে আল্লাহ এটা আল্লাহ আল্লাহ তাদের কথা ছোটখাটো জিনিস যদি তোমার দরকার হয় এটা আল্লাহ পর্যন্ত যাওয়া লাগবে না এটা তোমরা ওই যারা বুজুর্গ আছে সলেহীন আছে নাকার মানুষ আছে এদের কাছে যাই করলে তো এটা কাজ হয়ে যাবে এগুলো ছোটখাটো জিনিস হেলদের যুক্তি যে তোমার আল্লাহর কাছে ছাওয়া লাগবে না আল্লাহর এটা আল্লাহকে বিরক্তি করা এটা যারা জমিনে আল্লাহর মোকার রাভিন তাদের কাছে চাইলেই হয়ে যাবে এই জন্য আবু জেহেল জিনিস লাগলে সেটা কার আল্লাহর এটা কার আবু জেহেল ভদর যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করে গেছেন তা আল্লাহর কাছে দোয়া করা সে ইমানদার হতে পারছে কেন পারে নাইয়া কা হয় নাই যে আল্লাহ যে মাহবুত সেই রবের উপরে আমিও ইমান আনলাম তা হে ইমান আনছে না হের ইমান হয় নাই কেন একমাত্র আল্লাহর উপর ইমান আনা নাই মানে ইজাকা মনে রাখবেন ইজ্জাকার নাম তাওহিত ইজ্জাকা না থাকলে সেরে একমাত্র হইলে তাওহিত একমাত্র না হইলে সেরেক এই সূত্র দিয়ে আপনি হাজার হাজার অঙ্ক মিলে ফেলতে পারবেন কোনটা তাওহিদ কোনটা সেরেক আপনি নিজেই রাত্রে বসে সব বাসাই করে ফেলতেন আর আজকে রাত্রের কাজ হইল ওইটা বাসাই করা এটা যদি রমজান করে আপনি তাহিদের অধিকারী হয় আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনবেন দ্বিতীয় বিষয় বলে আমরা আলোচনা শেষ করবো দ্বিতীয় আরেকটা আমল আছে এই রাত্রের সেটার নাম হলো মশাহেন হিংসা হিংসা দূর করতে হবে যদি দেখা যায় তো দেখতেন যে এগুলোর ভিতরে হিংসার হিংসা বাইয়ে বাইয়ে হিংসা মা হিংসা তারপর বাবা ছেলে হিংসা প্রতিবেশীর সাথে হিংসা আত্মীয় স্বজনের সাথে হিংসা হিংসা ওই মসজিদের ইমাম সাহেব যদি দেখেছে এই মসজিদের ইমাম সাহেব একটু আগে যেতেছে হিংসা সব জায়গায় শুধু হিংসা আর হিংসা এক জায়গায় দেখা যায় যে মসজিদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ অনেক মসজিদের দেখবেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সুৎখোর ঘুসখোর দুনিয়ার অবৈধ উপার্জন করে কিন্তু ইমাম সাহেব দেখা যায় ওই জায়গায় এইসব কথা বলে না চুপ করে থাকে কারণ কি এই জায়গায় চাকরি থাকবে না সেই জায়গায় শার্ট প্যান্ট ফুটছে আরো প্যান্টের সাথে শার্ট এর সাথে টাই লাগাইছে টাই কাপের পোশাক এরকম মানে হুমকি ধুমকি যা আছে এই সাহেবের শক্তি সাহেবের দৌড় আর কতটুকু দৌড় মসজিদ পর্যন্ত আসলে এই রাগটা সেখানে ঝাড়েন না কেন সভাপতি সাহেব টাইপর আসে না সেক্রেটারি সাহেবা কমিটির লোকেরা আসে সেখানে আপনি ঝাড়েন না এই সভাপতি সাহেব টাই নিয়ে মসজিদে ঢুকছেন হারাম সেখানে কথা বলবে না কিন্তু নিরীহ পাইলে হয়ে আছে। হিংসা নাই এরকম কেউ নাই আমি সহ সবাই সবার অন্তর দেখবেন যে হিংসায় ভরপুর আজকে যদি আমরা হিংসা খুঁজি একশো তে একশো পাইবেন হিংসামুক্ত কাল একটা আল্লাহ একটা ইহুদির লাশ আনতেছে নবী সালাম দাঁড়াই গেলেন আল্লাহ হক সাহাবাহিক বলেন ইয়া রসুল আল্লাহ ইসলাম যে মানুষটা লাশ দেখে আপনি দাঁড়াইছেন এই মানুষটাতে ইহুদি এ কোন মুসলমান না ওই মানুষের বড়ি মানুষের শরীর এটা একটা সম্মানিত এটা জীবিত থাকাকালীন যেমন সম্মানিত মরে গেলেও সম্মানিত এজন্য মরা মানুষকে আমরা কিন্তু অনেক সম্মানের সাথে কবরে রাখি মানুষের কত সম্মান দি আমরা দেখবেন কত সুন্দর করে গোসল করাই কত সুন্দর নতুন কাপড় পরাই তারপরে কত সুন্দর করে নিয়ে কত জানাজা আদায় করে কবর দিই কারণ কি ওই মানুষটা একটা সম্মানের অধিকারী তার বড়িটাই একটা সম্মানের অধিকারী আল্লাহ নসালাম ইহুদির বড়ি দেখে দাঁড়াই গেছেন নবীলাম বলছেন সেই ইহুদিনা মুসলমান এটা মূল বিষয় না মূল বিষয় হলো সে মানুষ একজন মানুষকে সম্মান করার মানসিকতা আল্লাহ আল্লাহ না ইমানদার হলেও না হিংসামুক্ত কাল যে একজন মুশ্রিকের প্রতিও হিংসা নাই এটাই হলো একজন মুমিনের কাল থাকবে এরকম আর আজকে ইমানদারে ইমানদারে মুসলমান মুসলমান হিংসা আর হিংসা আল্লাহ পাক কোরআন একাডেমি সুর আল হাসরে দশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন দোয়া শিখেছেন আমাদেরকে আলমিন বলেন বান্দা এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো রব্বান ফেরিল রব্বুল আমাকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করো আমাদের যেমানের সাথে থেকে গিয়েছেন তাদেরকে দাও ইমানদারদের প্রতি আমার অন্তর্গুলাকে দিও না। হিংসুক বানাইও না নিন্দুক বানাইও না আমার অন্তর মধ্যে কুটিলতা বানাই দিও না আল্লাহ দোয়া এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই আয়াতের মধ্যে প্রথম শিখেছেন এর আগে সেখানে কি আমরা শ্রেণী ভাগ করি যে আল্লাহ আমি তো জাতীয় পার্টি করি জাতীয় পার্টির যত ইমানদার মারা গেছে সবাই মাফ করে দিও খবরদার খবরদার আল্লাহ বিএনপির গুলারে মাফ করিও না এরকম দোয়া করি কোনোদিন কেউ আমার দলের কোন দল করছে এটা বাক করি বাগ না করি বলতেছি আল্লাহ যত ইমানদার মারা গেছে আল্লাহ সবাই মাফ করে দাও তাহলে মরা যদি সকল ইমানদারকে মাফ করে দাও এই হৃদয় হলো হিংসামুক্ত হৃদয় তো হিংসা মুক্ত হৃদয় কি মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য হিংসা মুক্ত হৃদয় খালি মরা মানুষের জন্য নাকি জিন্দা মানুষের জন্য দরকার মরা মানুষ, যদি সকল করার জন্য দোয়া করতে পারে তো মানুষ যে মতের হোক সে আমার ইমানদার সে আমার মুসলিম ভাই এই জিনিসটা এই চিন্তাটা কেন আমার অন্তরে আসে না নিজের দলের বাহিরে আর কল্পনা করতে পারে না নিজের দলের বাইরে কেউ সালাম দিলে সালামের জবাব অনে না সমাজে এমন হয়েছে যে দেখবেন যে ইসলামের মধ্যে কত গ্রুপ কত ফেরকা কত নিজের দলের নিজের লোক না দল বাজি দলের বাইরে কিছু কল্পনা করতে পারে না আল্লাহ ভাই শিখেছেন আল্লাহ যে তোমরা মরা মানুষ যেমন সবার জন্য দোয়া করতেছ জিন্দা মানুষও সব তোমার ভাই সবার প্রতি তোমার হিংসা মুক্ত থাকবে যারা আল্লা সবাইকে মাফ করে দেন প্রত্যেক সোমবারে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু যে লোকের অন্তরে হিংসা আছে এদেরকে আল্লাহকে সোমবারে বৃহস্পতিবারে মাফ করেন না আল্লাহা বলতে থাকেন অপেক্ষা কর সংশোধন হওয়া পর্যন্ত মানে হিংসা মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা হিংসা এমন এক রোগ এইটা যত্ন আছে সব খাই পেলায় মানে আগুনের মধ্যে লাগড়ি ঢুকাও কাঠ ঢুকাও আগুন যেমন আস্তে আস্তে করে ওই লাগড়িটা সব খাই পেলায় হিংসা এমন এক জিনিস যেটা তোমার সকল আমল গুলাকে খাই পেলায় এরকম রোগ হলো হিংসা যাই করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন একাকেই নির্জন নকল আবাদত মাসজিদের থেকে ঘরে করা বেশি সহাব নবী সাল ইসলাম জুমার পরে জুমার পরে বাদাল জুমা কয় রাকাত বলেন তো দেখি মাসা আল্লাহ সবাই জানে বাদাল জুমা নামে পড়লে আবার যে সাহাবিরা মসজিদে দেখছেন তারা বলছেন যে নবীরা জুমার পরে চারি রেখাত পড়তেন এখন কোনটা ঠিক দুই রেখাত না চারি রেখা ঠিক মানে মসজিদে পড়লে চারি রেখাত পড়তেন বাসায় পড়লে দুই রেখাত এটার অর্থ হইল করা উত্তম না মসজিদে উত্তম ঘরে একাকি নির বসে বসে আল্লাহর কাছে কাটি করবেন তাও পার করবেন যে আর ঘরে ঘরে ঘরে বসে হিসাব করতে হবে তো হিসাব কিন্তু সবাই সামনে হয় না কিছু জিনিস আছে মানুষের সামনে হয় না এগুলো একা একা করতে হয় তা আপনার এই হিসাব যদি করেন। হিসাব মিলে না কিসের হিসাব করবেন ঘরে হিসাব করবেন আমার মধ্যে কয়টা সেরেক আছে এটা গনে গনে আপনি তালিকা করে করে বের করতে হবে সেরেক কিন্তু তো সোজা জিনিস না আপনি বের করে ফেলবেন সেরেক কিরকম জিনিস জানেন সেরেক হলো অন্ধকার রাত্রিতে গভীর অন্ধকার রাত্রিতে কালো ফাহারের মধ্যে কালো পাথরের ভিতরে কালো রঙের সাপ সেটা হইলো রাত্রিটা একেবারে অন্ধকার ফাহারটা রকম, কুচকুচে কালো একেবারে কালো ফাহর আবার সাপটা কিরকম কুচকুচে কালো এই অন্ধকার রাতে অন্ধকার পাথরের মধ্যে কালো সাপ বের করা কি এত সহজ এজন্য জন্য যুগে যুগে অনেক বড় আলেম আবার বড় সেরেক আলেম বড় হইতে পারে কিন্তু আলেম বড় হইলে ফেলছে তা না আবার অনেক ছোট আলেম উনি সেরেক ধরে ফেলছে কিন্তু অনেক আলেম বড় কিন্তু সেরেক ধরতে পারেনি কেন সেরেক ধরা এত সহজ না সেরেক হইলো এরকম কুচকুচে কালো সাপ কালো পাহারের মধ্যে থাকে এটা বের করা খুব জটিল আপনি সহজে সেরেক খুঁজে পাইবেন না আপনি মনে করবেন আমার মতো আল্লাহ আসলে আপনার মধ্যে এই যে সেরে আপনি খুঁজে খুঁজে সামনে থাকলে কেমন করবেন এটা বসে আপনি বের করবেন চিন্তা গবেষণা কবিরা গুণা কয়টা কবিরা গুণা আছে আপনার মধ্যে গনে গনে বের করতে হবে লিখতে হবে কবিরাগুনা, গুনা আপনি ইচ্ছা করলে সবার সামনে বের করতে পারবেন না আমি সহ আপনারা সহ সবাই মধ্যে অসংখ্য কবিরা গুণা আছে একটা দুটা না এই কবিরা গুণা তাও বাড়া আল্লাহ করবেন করার জন্য আপনি ঠিক করতে হবে আমার কয়টা কবিরা গুণা আছে তাহলে আপনার বাসা কাজ আছে না এই কাজগুলো তো করতে হবে এই কাজগুলো বড় এবাদত এবাদত না খালি এগুলো এবাদতের মাথা এবাদতের মূল এবাদতের মগজ এগুলো পরিষ্কার করাই হলো আজকে রাত্রের মূল কাজ এই জন্য আমার সম্মানিত বাইরা এই রমাদানের আর মাত্র চোদ্দ পনেরো দিন বাকি আছে অল্প দিন তার আগেই আজকে রাত্রে আমি আপনি ঠিক করে আমার আপনার মধ্যে কয়টা সেরেক আছে আল্লাহর একমাত্র আল্লাহর কাছে আপনি যখন পঞ্চাশ জন একশো জনের সামনে থাকবেন তখন আপনার হৃদয়ের গভীর থেকে কিন্তু কান্না আসবে না কি থাকলে যখন আপনি আল্লাহর সাথে গোপনে কথা বলতেছেন কোথায় প্রথম আকাশে আজকে আরশে আজিম পর্যন্ত লাগবে না আল্লাহ একবার একেবারে কাছে খালি কল করলে পাওয়া যাবে আল্লাহ একবার তাহলে এই তাড়াতাড়ি আপনি আল্লাহ ফোন করলেন ফোন করে আল্লাহ খুব ভালো মানুষ নেতা মানুষ যদি এগুলা সবাই জানিত তা আপনার মসজিদ থেকে ফিটে বাইর করে দিত এসব গুণাকে সবার সামনে বলা যাবে এটা গোপনে আল্লাহর সাথে বলতে হবে আল্লাহর সাথে ফোন ধরি আল্লা কাছে বলবেন আল্লাহ এই গুণ তাহলে যদি তুমি ধরো আমার কি অবস্থা হবে আপনি আপনার আল্লাহর সাথে কাম দেন ঘরে বসে বসে নির্জনে বসে বসে এই জন্য এই আবাদত বন্দেগী হলো একাকি নফল আবাদত নির্জনে আবাদত বন্দেগী করা আল্লাহর সাথে আপনার আল্লা আল্লাহ করে দিবেন আল্লাহ কালবে মুবে সালিম আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ সুবান আমাদের জীবনের সকল গুণাগুলাকে মাফ করে দিন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে খালেজ ভাবে সকল কবিরে গুনা থেকে করার করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের উপরে পরিবার পরিজনের উপরে আল্লাপাক রহমত নাজিল করুক পরিবারের সবাইকে আল্লাপাক পাঁচ ওক্ত নামাজ মুসল্লি বানিয়ে দিন পরিবারের সবাইকে আল্লাপাক পর্দাশীল বানিয়ে দিন আল্লাপাক আমাদেরকে বিশেষ করে এই ফেতনা ফাসাদের যুগে সির্কের যুগে সেরেক আর সেরেক চতুর্দিকে সেরেকের হাওয়া সেরেকের বৃষ্টি হচ্ছে সেই অবস্থা আল্লাহ আমাদেরকে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন